আপনারা সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এগুলো দ্বিতীয় জামারা দ্বিতীয় জামার এখানে কালো পাঠিয়ে দেখা যাচ্ছে ওয়ালটি দেখা যাচ্ছে এটাই হল জামারাত এখানে আমাদের সময় দশ তারিখে মোদালিকা থেকে এসে তার জামারার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয় এগারো তারিখ বারো তারিখ বাকি তিনটার মধ্যেই সাফে করে পাথর নিক্ষেপ করতে হয় এটি বাইতুল্লাহর একটি ওয়াচিফ কাজ এটি না করলে হজ্জবায়দুল্লাই কমপ্লিট হয় না একটি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ তবে এখানে আমাদের দেশে আবার অনেকে ধারণা করে শয়তানকে পাথর লিখে বলা হবে এই ঠিক নয় এটাকে শয়তান বলা হয়নি এটার নাম হল জামারা এটা জামারা একলা জামার আরেকটা হল জামারা এক বড় জামারা বেতনের মধ্যম জামারা ছোট জামারা তো এটি আল্লাহ একটা প্রকোপ এর জন্য এখানে শয়তান মেরে ফেলতেছি বা শানের পাথর নিক্ষেপা পোষণ করা যাবে না এখানে পাথর নিক্ষেপের সময়ের সাথে সুন্নত মনে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করতে হয় কেউ আবেগের বসবতী হয়ে বড় বড় পাথর নিয়ে আসে শৈতান মারার জন্য জুতা আবার কেউ কেউ জুতা স্যান্ডেল ঝাড়ু বিভিন্ন কিছু নিক্ষেপ করে যে শয়তান মেরে ফেলতেছে এরকম আবেগের মাধ্যমে করলে সেটা সুন্নতের শূন্যতের খেলাফূন্নতের বিপরীত এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাপ কবুল করবেন যারা এই জামারাতে আসবেন তারা অত্যন্ত আদবের সাথে সুন্দরভাবে ছোট ছোট পাথর নিয়ে আসবেন সেই পাথরগুলো এখানে সুন্দর করে আদবের সাথে নিক্ষেপ করবেন আর সমস্ত রকমের ভেদা উগ্রতা সুন্নত বিরোধী কাজ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন সুন্নতের মধ্যেই আল্লাহবাক আমাদের জন্য মুক্তি রেখেছেন সুন্নতের মধ্যেই বরকত রেখেছেন আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে এই জায়গায় জামা রাতে আসা তো করুন এবং সেই ইব্রাহিম সালামের স্মৃতি বিজড়িত ইসমাহিল আলহি ইসালামের স্মৃতি বিজড়িত স্থানগুলো আল্লাহ আমাদেরকে আসা দেখা অবস্থান করা এবং মানাসেকগুলোতে আমল করার আল্লাহ তো অপেক্ষা করুন আমিন আরবালমিন আসসালামুক রহমাত